সম্মানিত আজকের এই মহাতি মাহফিলের মেহমান মালদা মাহমুদ হাসান সাহেব আমার সহকর্মী এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল ভাইরা। আমরা আজকে একটি বিশেষ প্রোগ্রামে এখানে এসেছি অনেক দিন এই মুসিদে ওয়াজ মাহফিল হয় না নিয়মিত তাফসিল হচ্ছে তো আমরা একটা ওয়াজ মাহফিলের আইডিয়া করলাম কিন্তু ওয়াজ মাহফিলের জন্য তো দেশে যে সময় দেওয়া লাগে কয়েক ঘন্টা এসা থেকে একদম পর্যন্ত চলে তো হিসাব করে দেখলাম আমাদের হাতে সময় নাই আমরা মেহমান বক্তাব্য রেখেছি আমাদের মরহুম আকবর আলী সাহেব ছিলেন সেক্রেটারি ওনার একটা কথা আবার প্রায় মনে পড়ে উনি প্রায় বলতেন ঘর কা এই জন্য আবার বাইরের মেহমানের কথা শুনবো ইনশাআল্লাহ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি জানাতে যাওয়ার অভ্যাস এবং আমলগুলো একটা দুটো আমল যথেষ্ট নয় এই জন্য রসল সাহ অনেকগুলো আমল আমাদেরকে সাজেস্ট করেছেন আল্লাহ তালা কোরআনে পাখি বলেছে বলেছেন সবগুলো নিয়ে একটা আইডিয়া কি কি আমল অন্তত আমরা নিয়মিত করতে পারি একটা লিস্ট থাকলে ভালো হয় সেই আইডিয়া থেকে ছোট্ট বইটি লেখার একটা উদ্যোগ হয়েছে কাজ লেখা কাজ শাস হয়ে গেছে প্রিনটিকে টাইম লাগতেছে আর কি সব তো জান্নাত আমাদেরকে যেতে হবে কারণ দুটো ঠিকানা আছে রাতে যেতেই হবে কেউ যদি বলে যে বাবা আমি জানান্ন চাই না তো জান্নাতে যাওয়ার মতো আমারও যখন নাই মাঝখানে থাকি কোন এক জায়গায় এরকম কোন এক জায়গা আছে নাকি যেতেই হবে জান্নাতে তা না হলে আর একটা ঠিকানা কি বরদাস্ত করতে পারবো তাহলে কি করে বাসতে হবে সালফে সাহাবাহামে কি পরিমাণ মেহনত করে সারা জীবন জীবনব্যাপী সংগ্রাম সাধনা করে জান্নাতে যাওয়ার আপ্রাণ চেষ্টা করেছেন জীবনের এক নম্বর টার্গেট ছিল যতক্ষণ পর্যন্ত জাননাতে যাওয়াটা এক নম্বর টার্গেট না হয় দুই নম্বর টার্গেটে রেখে দেয় দুনিয়াটা এক নম্বর হয়ে যায় জান্নাত অনেক দূর থেকে যাবে আসুন আমরা একদম টু দা পয়েন্টে কয়েকটি আমলে চলে যেতে চাই এক নম্বরে কতগুলো আমল অনেক বড় বড় আমল এগুলো না করলে জানলাতে যাওয়ার চিন্তাই করা যায় না আছে ছোট ছোট আমল যেগুলো করতে অনেক কষ্ট আমল কিন্তু আমরা খেয়াল করি না এত ছোট্ট আমল এটা জান্নাতে দরজা খুলে দেয় আমি তো জীবনেও জানতাম না এগুলো আমরা কিছু খুঁজে যে জানার চর্চা করবো সময় তো খুব কম পনেরো মিনিট পরে আদান হয়ে যাবে তারপরে কতটুকু পাওয়া যাবে দেখা যাক না আমাদের পরে ইনশাআল্লাহ এক নম্বর হচ্ছে যে মূল ইসলামের যে আমলগুলো আছে এগুলো আমাদের ইমানের পরে শুরু হয়ে যায় সলাৎ নামাজ পাঁচ হক নামাজমিতা আদায় করা রমাদানের রোজাকে রাখা এরপরে জাকাত আদায় হাজ আদায় করতে যাওয়া এই প্রত্যেকটি আমলের কারণে আলাদা আলাদা জান্নাতের গ্যাপ থাকবে যার নামাজ ঠিক মতো আমল করা হয়েছে তাকে জান্নাতের গেট দিয়ে নামাজের গেট দিয়ে ডাকা হবে তার জন্য জান্নাতের সলাতে দরওয়াজা খোলা যা ঠিক মতো জাকাত দেওয়া হয়েছে জাকাতের গেট দিয়ে তাকে ডাকা হবে যিনি রমাদান রোজাগুলোকে হেতেমামের সাথে পালন করেছেন তাকে এবং আরো নফল রোজা রেখেছেন তাকে ডাকা হবে বাবু শ্রিয়াম দিয়ে রাইয়ান দিয়ে যাকে যা ঠিক মতো হজ আদায় করেছেন তাকে হজের গেট দিয়ে ডাকা হবে তাকে সব গেট দিয়ে ডাকা হবে তিনি বললেন আছে তুমি তাদের একজন হবা আমি আশা করছি এই জন্য একটা দুটো আমলকে বেছে নিয়ে সারা জীবন করলে হবে না যত আমল এসেছে সবগুলা কিভাবে করা যায় বেশি বেশি আমল কিভাবে জীবনে নিয়ে আসা যায় সে লাইনে আমাদেরকে চেষ্টা করতে হবে শুনে শুনে আমরা ছোট্ট আমলের দিকে যদি চলে আসি ফরজ আমাদের কথা গেল ফরজ আমাদের পরেই কিছু সুনত নামাজ আছে আমরা প্রায়ই পড়ি কয়েক সুনত পড়ি দৈনিক বারো টাকা এই বিষয়ে হাদিসে রসুল সাল্লা আল্লাহামে সাদ করেছেন মানসা বার আলা ইসনাত যে ব্যক্তি বারো রাকাত রামাজ নিয়মিত করেন ফরজের পরে আগে পরে বারো রকাত সুন্নত নামাজ নিয়মিত আদায় করেন সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন চার জহরের আগে দুরাকাতহরের পরে মাগরিবের পরে দুরাকাত পড়ার মধ্যে আর বেখেয়ালে পড়ার মধ্যে অনেক পার্থক্য আছে এফতে সাবান মিরাল্লাহ নাম কম রমাদ ইমান এফতে সাবান কি খুব খেয়াল করে অনেক হ্যারস অনেক আশা আমি এত বড় সব পেয়ে যাব এইরকম খেয়াল করে পড়ার মধ্যে অনেক হয় অনেক পার্থক্য হয় অনেক ভাই আমাদের আছেন এখন ইয়ংদের মধ্যে সুনত না পড়ার একটা টেন্ডেন্সি আছে ফরস্পর দেব সময় নাই এত ব্যস্ত আর বাইরে গল্প করে গল্প করা এত জরুরি সুনদটা মিস করে ফেলব এরপরে আজান দেওয়া ছোট্ট একটা কাজ এই কাজটা কত বড় কাজ এর ফজিলত কি আবু রহ বললেন আমরা একসময় নবী করিম সালামের সঙ্গে ছিলাম আজান দেওয়া বেলা উঠে আজান দিলেন তিনি বললেন ব্যক্তি এই কথাগুলো এরকম করে বলে মানে এভাবে আজান দেয় অথবা যিনি জবাব দেয় দুটাই এখানে আসতে পারে যে ব্যক্তি এইভাবে আজান দেয় সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে ইমান ইয়াকিনের সাথে আজান দিলে জান্ আর কল আল মুআ যে ব্যক্তি মুআ যা বলে সে অনুযায়ী উত্তর দেয় আজানের জবাব দেয় দাহাল জাননা সে জাননাতে প্রবেশ করবে বলেন তো আজান দিলে চিন্তা করেছি এখন কোন জায়গায় মসজিদ আসে যখন জমায়েত হয়ে লোকেরা ওয়াক্ত হয়ে গেল আজান দিয়ে জমাৎ করা উচিত আর আজান দিলে সবাবটা কেমন হবে জান্নাতে যাওয়ার ওখানে ডাকা করেন কেউ আজান দিতে চায় না সরম লাগে আহা জান্নাতে যা সরম লাগে সরমের জন্য জান্নাত মিস করবো এরপরে জবাব দেওয়ার কাজটা আমরা এত কথা বলি এত গল্প করি আমাদের এত জরুরি জিনিস আমাদের ইসলামী প্রোগ্রামের কারণেও আমরা আজানে জবাব দিতে পারি না আর এত ইসলামের দরকার হয়ে গেছে আমার জান্নাত মিস হয়ে যাচ্ছে খবর নাই ইসলামী প্রোগ্রামের সাথে সেখানে প্রোগ্রাম বন্ধ করে আজান শুনতে হবে আবার কেউ কেউ বলে সবাই কথা বলেন খালি একজনের জবাব দিন সবাই পক্ষ থেকে আদায় হয়ে যাবে বাহ সবাই সবার পক্ষ থেকে একজনের জান্নাতে যাক এটা কেমন কথা এই আমলে গুরুত্ব থাকতে হবে আগ্রহ থাকতে হবে অজু করে এই দোয়াটা পরে আসাদ আব্দহর আমার তাহার জবাবটা কি তার কি যেটা দিয়ে ইচ্ছা করে ঢুকে পড়বে কতবার রাজু করেছি জীবনে আর কতবার পড়েছি আর কতবার মিস করেছি হিসাব করে এখন বসে বসে আফসোস করতে হবে কিনা মিস করেছি এখন থেকে আর ছাড়া যাবে আর ছাড়া যাবে না যত তাড়ে থাকুক পড়ে ফেলতে হবে ঘরে ঢুকার সময় যে মালানা বলেছেন সালামের কথা এই প্রসঙ্গে আরো কয়েকটি আমল টি হাজি এসেছে তিনটি লোক বা তিন ধরনের লোক আল্লাহ তাদেরকে গ্যারান্টি দিয়েছেন কিসের গ্যারান্টি দিয়েছেন বেঁচে থাকলে তিনি তাদের রিজিকের জিম্মদারি নেবেন রিজের গ্যারান্টি দিয়েছেন আর তিনি তার জন্য যথেষ্ট হয়ে যাবেন যে কোনো বিষয় আর যদি তার যখনই তার ইন্তিকাল হয়ে যায় আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশের গ্যারান্টি দিচ্ছেন এই গ্যারান্টি কি আমল করলে পাওয়া যাবে কোন ধরনের তিন ধরনের লোক পাবে কি অভ্যাস থাকলে যে ব্যক্তি ঘরে প্রবেশ করল করার সময় সালাম দিল আল্লাহ তার তাকে গ্যারান্টি দিয়ে দিলেন যে ব্যক্তি আল্লাহর পথে বের হয় আল্লাহ তালা তাকেও গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ রাস্তায় বের হওয়ার যে হাদ ফিস যেখানে প্রয়োজন ছিল এক সময় সাহাবায়কেরাম যখন দুনিয়াতে এরকম সিচুয়েশন আসতে পারে কোন সময় অথবা দিনই দাবাতের কাজে তালিমের কাজে মানুষকে আল্লাহর দিনের দিকে আনার কাজে আল্লাহর দিনের জন্য সময় দিচ্ছে পরিশ্রম দিচ্ছে ঘর থেকে বের হয়ে এই কাজটার জন্য আল্লাহ তালা তাকে গ্যারান্টি দিচ্ছেন এটা কোনটা আমরা করতে না পারবো বলেন কোনটা অসম্ভব সবগুলি করতে পারব কিন্তু অনেকগুলোতে মিস করে আছে মাস্জিদে আসার বিষয়টা এত ফজিল এত জান্নাতের খবর আছে মসজিদের সঙ্গে যতবার এভাবে সে আসে সকাল সন্ধ্যায় দিনে রাতে ততবার আল্লাহ তালা জান্নাতে তার জন্য মেহমন্দারি তৈরি করতে থাকেন তারা নিয়মিত মসজিদে আসার পাঁচশো অফ নামাজ জামাতে পড়ার তালিম তারবিতে তাফিরে আসার অভ্যাস তাদের আছে আমরা কারা কারা এটা মিস করছি হিসাব করা দরকার আল্লাহ মেহমানদারি কি বেশি মানে একটু নিলেই চলবে খবর এসেছে আর আমি রিপিট করছি না এরপরে আরেকটি নফল নামাজ নামাদের মধ্যে আসে মানসলার দোহা আর বানাল আর বানা বুনিয়াল জন্না যে ব্যক্তি দোহার সময় যেটাকে চাষের কথা বলা হয় বাংলা উর্দুতে ফার্সিতে চাষের চার রাকাত নামাজ পড়েন এবং জহরের আগে চার রাকাত নামাজ পড়েন তার জন্য জান্নাতে ঘর বানানো হয় চাষের বাক্তাটা হচ্ছে মানে সূর্য যখন সূর্যের তেজটা মোটামুটি সকালবেলা একটু বেড়ে উঠে গরম একটু উপলব্ধি করা যায় জহরের আগ পর্যন্ত দোহা যেটাকে বাংলা চাষ বলা হয় চার রাখাত যদি পড়া যায় আর জহর আগে চার রাখাত বলতে শূন্যতা আছে এইভাবে নিয়মিত থাকে তার জন্য দোহার সময় চমৎকার সালমা ডিজাইনার আবাহ হাউস আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই সৌদি ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায় সহ কাফতান ওপেন আবায়ের বিশাল সমাহার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 রহমত পাঠান তাদের প্রতি যারা সময় সব মিলানোর চেষ্টা করে সফের খালি জায়গা বন্ধ করে দাঁড়ায় ফাঁক রেখে নামাজ পড়ে না এদের প্রতি আল্লাহর পক্ষ থেকে সলা আসে দোয়া আসে। আর যে ব্যক্তি দেখলো হঠাৎ করে সবের মাঝখানে আল্লাহতালা তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানিয়ে ফেলেন এবং তার যে লেভেল আছে জান্নাতের মধ্যে এক ডিগ্রি আপ করে দেন আমাদের অভ্যাস আছে উপমহাদেশের মধ্যে আমরা ফাঁক রেখে রেখে নামাজ পড়ি গায়ে লাগে নামাজ পড়লে একটু অসুবিধা লাগে আর যদি মসজিদ বানালে জান্নাত আছে যে ব্যক্তি মসজিদ বানাবে আল্লাহকে স্মরণ করা হয় যেখানে আল্লাহকে ডাকা হয় নামাজ পড়া হয় আল্লাহ তালা তার জন্য দাঁড়ানো মানুষের কাছে একজন খুব মোখলিস তিনি বলেন কে আছো যে সে মানুষের কাছে হাত পাতবে না কিছু চাইবে না শুধু আল্লাহ তিনি বলেন আনা আমি বললাম এই কথাটা তিনি বললেন অন্য সাহাবিরা বলেন তিনি আর কোনদিন কারো কাছে কিছু চাননি কি তিনি উঠের মধ্যে উঠেছেন চাবুকটা পড়ে গিয়েছে তার বাচ্চা গুলোকে বাবা আমার চাবুকটা দাও তিনি নিজের নিচে নেমে এসেছেন এসে উঠিয়ে নিয়ে গেছেন কারো কাছে না কিছু দেখছেন আবু দাওয়া আমি এক সাহাবি উনি খেলি জিজ্ঞাসা করছেন কয়েক খাতেছে জানলাতে কিভাবে যাওয়া যাবে যারা শুনলাম জান্নাম থেকে কিভাবে বাঁচা যাবে এই প্রশ্ন ছিল ওনার বারে বারে তিনি বললেন মাদা না। আল্লাহ রাসুল কোন জিনিস যাহার থেকে বান্দাকে বাঁচায় তিনি বলেন আল ইমান ইমানের সঙ্গে কি আমল করলে জানাতে কথা বলবেন না রাজা কাকাল আল্লাহ তালা তোমাকে যা কিছু দিয়েছেন তা দান করেছেন সেখান থেকে যা দান করো যাও মানুষকে বেশি করে কুল্তিয়ান যে লোক তো বোঝা গেলার কাছ থেকে সরিয়ে নিয়ে আসুক ইনকান হা আলির মুন কার এই কাজ করার যোগ্যতা এল এম নাই এটা করার জন্য যে একটু জ্ঞান দরকার সেটাও তেমন কিছু নাই তাহলে সেই কামনে জানলাতে যাবে আখরা তাহলে ডিসবল কেউ আছে বোবা অন্ধ খোঁড়া এরকম তাদেরকে একটু হেল্প করুক ফিজিক্যালি কেয়ার রাসুল আল্লাহ সে যদি এটাও করতে না পারে নিজের দুর্বল হয় শারীরিক ভাবে আরেজনাকে ফিজিক্যালি হেল্প করতে পারে না তাহলে জানলাতে কেমনি যাবে তাহলে একজন কাকে জুলুম করা হচ্ছে জুলুম থেকে বাঁচানো যেন কথা বলে কাজ করে কিছু থামানো যায় কিনা সেটাও করুক কেয়ার রাসুল আল্লাহ এদুর করার শক্তি শহর যদি না থাকে যে জালেম সে বড় শক্তিশালী তাহলে তারা থামাইতে পারবে না তাহলে কেমনি জানলাতে যাবে তাহলে এক কাজ করুক আহ তুমি তাহলে তোমার ভাইটাকে কোনো বুঝি কিছু করাবো না আচ্ছা কিছু যদি নাও করা মানুষকে যেন কষ্ট না দেয় তার জবান দ্বারা হাত দ্বারা আচার ব্যবহার দ্বারা মেজাজ দ্বারা মানুষকে যেন কষ্ট না দেয় কুলতি আর ইনফা আল্লাহুল না থাকলে কাউকে কষ্ট না দিলেই জান্লাহ জানা তিনি বলেন যে কোন মমিন বান্দা এই যেগুলো আমল বলা হয়েছে এগুলো কোন একটা যদি আল্লাহ কবুল করে ফেলেন সেই আমলগুলো করে যে কোন একটা করার তোফি তার হয়ে যায় সেই আমুলটি তার হাত ধরে তাকে জান্নাতে টেনে নিয়ে যাবে অন্য হাদিস এসেছে এবার এই যে দোয়ার কথা আমাদের ইমাম সাহেব বলেছেন একটু আগে তার আগে আরেকটি পূর্ব জামানার একজন লোককে বনি ইসরা অন্য কোনো নবীর জামানায় তার ইন্তেকাল হচ্ছে তো লোকটাকে কোন কোনো রেওয়ায়তে আছে ফেরেস্তারা জিজ্ঞাসা করেন কোনো কোনো রেওয়ায় আসে আল্লাহ তালা নিজে জিজ্ঞেস করলেন আহ আমিল তামিনাল খাই রেসাই আন তোমার তো এখন মৌত হচ্ছে নে আমল কিছু আছে আল্লাহর কাছে নেওয়ার জন্য কল আল্লাহ বলে যে হারে আমার কপাল পোড়া কোনো নেক আমল তো নাই কি নিয়ে আল্লাহর কাছে কল ওটা দরকার তারা বলেন মনে করো কোন একটা মনে পড়ে কিনা ভালো আমল এখন সে বলে যে একটা আমল করেছি ছোট কারো আল্লাহ জানে কবুল হবে কিনা কিন্তু উদায়ন উন্নাস আমার সঙ্গে লোকদের লেনদেন ছিল লোকেরা আমার থেকে করজন নিত অথবা আমি তাকে ক্রেডিট দিতাম ছিলাম আমার পাওনা আদায় করার জন্য আমি যখন আমার লোক পাঠাতাম লোক পাঠালে বলে দিতাম শোনো যার দিতে কষ্ট হয় তার মাল ক্রোগ করে নিয়ে আসো না তাকে টাইম দিও তিন মাসের দেওয়ার কথা পারে নাই ছয় মাস দিও বাড়াই দিও আর যে দিতে আসলো একটু কম দিয়েছে কিছু একটু অল্প হয়ে গেছে তাকে ছেড়ে দিও নিয়ে ওটাদের দিন আটকাই রেখো না এতটুকুন করেছি জানিনা আল্লাহ তালা কবুল করবেন কিনা তখন এই কথা শুনি আল্লাহ আমাদের পাওনা দেওয়া না নিয়ে ইট ইজি গোইং হক নিতে কিছু পাই নাই তার জন্য দান দেওয়ার দরকার নাই কিছু মাফ করে দেওয়া মানুষকে কষ্ট না দেওয়া হারে কর্জ দিয়েছেন আপনি সেই বেচারা দিতে পারে না আপনি তাপর গিয়ে আপনি তাকে তাড়া করছেন আসলে কিছু লোক অবশ্য প্রতারণা করে তাদের কথা বাদ দিলে জেনুইন আছে দিতে পারে না ঠিকই গেছে নিয়ে এসে আপনাকে ছয় মাসের ভিতরে দিবে কিন্তু এখন তার দেওয়া কোন অবস্থানে নেই সে না আছে আপনি তার উপরে গিয়ে তাকে গলা টিপি আদায় করে নিয়ে আসবেন মাল ক্রক করবেন না এই প্রসঙ্গে একটি হাদিস মনে পড়লো এক সাহাবি ওনার কাছে আরেক সাহাবি পাওনা ছিলেন এরকম লেনদেন দিচ্ছে না সময় মতো আর দেখাও দেয় না এরকম আমাদের সমাজতে আছে অনেক এখন ওই সাহাবিদ রাগ হয়ে গেছেন ভীষণ একদিন তার বাড়িতে গিয়েছেন ডাকা ডাকি করছেন এই তুমি আসো নাকি আসো এই বেচারা তো কয়েকবার ওয়াদা খেলাফ করেছে এখন সেই বেচার পলাই গেছে কোন একদিকে লুকিয়েছে বলা হচ্ছে যে না উনি নাই চিন্তা করলো যে এই বোধহয় আমাকে ফাঁকি দিবে আমি দাঁড়িয়ে থাকি কোনো বাচ্চা বাইরে হয়েছে কিনা বাড়ি থেকে দেখি বাচ্চা একটা বের হয়েছে বলে এই তোমার আব্বা কোথায় ছোট মানুষের মাসুম বাচ্চা বোঝা আব্বা তো ওখানে পলিয়ে পালিয়ে আসে লুকিয়ে আছে তখন তাক দিয়ে শোনো আমি জানি তুমি ওখানে লুকিয়েছ তুমি আস এদিকে ভাই ওয়াদা অনেকবার খেলাপ করেছি আজকে আসলে আবার হতে একটা ওয়াদা খেলাপ করে একটা মিথ্যা কথা বলতে হবে ভাই আমি এ বিপদে আছি আমার কোন তফিক নাই তখন তিনি বললেন সত্যি বলছ বলি সত্যি যাও আমি তোমাকে মাফ করে দিলাম রাস্তায় এরকম ঠেকা হলে আমরা মাফ করে দিব করে মধ্যে অনেক ফায়দা অনেক ফাইদা আল্লাহ তাহলে মাফ করে দেবেন আমরা এই ছাড়াছাড়ি করতে পারি না আহারে ভাই ভাই সম্পত্তি নিয়ে একটুখানি ব্যাসকম নিয়ে আটকিয়ে ধরি সম্পর্ক ছিন্ন হয়ে যায় জান্নাত মিস হয়ে যাচ্ছে খবর আমাদের এরপর আরেকটা হাজির শুনে আমরা আদানি দিকে যাবো ইনশাআ আল্লাহ একটা হাজির বলেন মান আসবাহ কুমাল মারিয়ে দেন রোজা কে রাখছে আবহাওয়া আবহাওয়া আনো আনা আমি দেখতে গিয়েছি আজকে কে একজন মিসকিন খাবার দিয়েছ আবু বকর দল আনু আনা আজকে কে একটি জানাদা পড়েছ আবু বারাজু বলেন আনা তখন নবী করিম সালাম বললেন এই কতগুলো আমল পাওয়া যায় কয়টা আমল ছিল এখানে চারটা আমল পাওয়া যায় সে ব্যক্তি অবশ্যই জানলাতে যাবে এরপর আজকে এখন ছোট্ট আমলে আমরা এখন যাব ছোট নয় আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল তেলাত করবে কোরআনের সঙ্গে তার জীবন্ত সম্পর্ক থাকবে কোরআনের অর্থ বোঝার চেষ্টা করবে দিল দিয়ে পড়বে কোরআন তার জন্য সাফে হবে সুপারিশ করে কাছে সুপারিশ করবে যে আল্লাহ জান্নাত দান করেন এবং মুসাফা হসুর বলেছেন যে তার সুপারিশ আল্লাহ কবুল করবেন কত সৌভাগ্য হবে যদি আমাদের জন্য সুপারিশ করে বসে আল্লাহ সেটা কবুল করবেন ও হচ্ছে সলিসিটা যুক্তি তর্ক পেশ করবে কি কারণে আপনাকে জান্নাত দেওয়া লাগবে সেগুলো দিয়ে আল্লাহ তাল কাছে কোর্টে যেভাবে উকিল সাহেব বলেন ওইরকম করে আল্লাহর কাছে যুক্তি দেবেন এবং যুক্তিকে আল্লাহ তালা কবুল করবেন কারণ কোরআনকে উল্টা পাল্টা যুক্তি দেবে নাকি আল্লাহ তালাই তো পারমিশন দিয়েছেন কোরআনকে কথা বলার জন্য যে ব্যক্তি কোরআনকে সামনে রাখে কোরআন অনুযায়ী চলে জীবন চালায় কোর আন তাকে জানলাতে দিকে নিয়ে যায় আর যে ব্যক্তি কোর আনকে পিছনে রেখে দেয় সেটা তাকে জাহান নামের দিকে নিয়ে যায় কোরআন পড়ে না আন অনুসরণ করে না আন্ত পুরোটার এত মর্যাদা ছোট সুরার মর্যাদা দশ বার পরে আল্লাহ তালা তার জন্য জাননাতে ঘর বানিয়ে ফেলেন কেউ কেউ আমাদের মধ্যে বুড়ো হয়ে গেছে না জীবনে কোরআন শিখিনি তাদের জন্য জান্নাতে যাওয়ার সুযোগ আছে তবে যারা এখনো মাস বয়সী আছেন কোরআন শিখেন নাই এই মিস্টেক যেন আমরা না করি বুড়ো বয়সে শিক্ষার চর্চা করা দরকার আমি যখন প্রাইমারি বক্তব্যে যখন পড়ি একজন হাজি সাহেব ওনার বয়স তখন আসির কাছাকাছি তিনি কায়দে নিয়ে বসছিলেন আমাদের সঙ্গে সোভান হিম্মত করেন এবার আমরা আসি কিছু আল্লাহ আল্লাহকে জিকের করা এত বেশি স্বভাব এবং একটি ছোট্ট জিক্রের কি পরিমান স্বভাব মান কল রদিত বি রব্বা অবি মুহাম্মদিন রাসুল্লা অবিল ইসলামী দিনা ও জবুল জান্না আবু দাউদ যে ব্যক্তি হাজিসি পড়ে ডোয়াটি পড়ে আমরা সকাল সন্ধ্যায় তিনবার করে নবী করিম সালাম পড়তে আমাদেরকে উপদেশ দিয়েছেন রদিত বিল্লাহি রব্বা অবী মুহাম্মদিন রাসুল্লাহ অবিল ইসলামী দিনা এই এতটুকুন পড়লে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়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 সবসময় আধুনিক আর এটি সুন্দর যে ব্যক্তি এই জিকির পরে যার এখন আমি বললাম আরবিতে বাংলা তরজমা হচ্ছে যে আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সাহেব কোনো মাবুদ নেই তিনি এক তাঁর কোনো শরীফ নেই মোহাম্মদ সাল্লি সালাম আল্লাহর বান্দা এবং রাসুল ইশা আল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসুল এবং আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত একটি বাক্য মারিয়ামের প্রতি এবং আল্লাহর পক্ষ থেকে রুহ আর বিশ্বাস করে জান্নাত হাক যাহার নাম হাক তাহলে আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাবেনি তার আমল যাই থাকুক না কেন কোনো কোন হাদিস ও রিওয়ায়াত নخرى মিন আবওয়াবুল জান্নাত الثمانيه ايها شاء জান্নতে আতি দরওয়াজা যেটা দিয়ে চাই সে ঢুকে দিতে পারবে আর কি সুন্দর দোয়া সাইয়দুল ইস্তিগফার রাহুল বুখারী এই সুন্দর একটি লিডার ইত্ত নেতা এই দোয়াটা যে ব্যক্তি পড়ে তাহলে আল্লাহ তালা সেই সকালবেলা পড়লে সারা দিনের মধ্যে সূর্য ডুবার আগে যদি সে মারা যায় তাহলে তিনি জানলাতে চলে যাবেন আর সন্ধ্যাবেলায় পড়লে রাতের মধ্যে তিনি যদি ইন্তিকাল করেন আল্লাহ আল্লাহতালা তাকে জান্লাতে নিয়ে যাবেন এটা মুখস্থ করা কঠিন কাজ না হেসরম মুসলামী আছে দেখে দেখে মুখস্থ করি সকালে নবী করিম সাল্লাহ সাল্লাম তিনবার পড়তে সন্ধেবেলা তিনবার ইব্রাহিম আল্লাহাম সঙ্গে দেখা হল ইব্রাহিম সালাহ তিনি বলেন আমাকে ইব্রাহিম আলাহাল্লাম বললেন একটা ওসিহত করলেন নসিহত করলেন ইয়া মোহাম্মদ আকবর উম আলহামদুলিল্লাহ আকবর ্ম আপনার উম্মকে খবর দেবেন কি জান্নাতের মাটি খুবই উর্বর কিন্তু বাগান ফলতে থাকে আর অন্যতম বাগান হচ্ছে সুফানের বাগান তৈরি হতে থাকে আরেকটি হাজে এসেছে ইহ এই জেকের বললে আরো অনেক জেকের আমরা সময় দিকে তাকিয়ে কিছু স্কিপ করে চলে যাচ্ছি আরেকটি হাদি সে নবী করিম সালামিজ্ঞেস করা হলো আর একসারে মা কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান নামে নিয়ে যায় গোপন অঙ্গ মুখ এবং গোপন অঙ্গ লজ্জাস্থান মুখের কথা জাহান নামে বেশি করি নেয় আর লজ্জাস্থানের জেনা জেনাব্যা বিচার এটা যাহান বেশি করে না। আমি প্রতিদিন মসজিদে তখন আসি মানুষের পারিবারিক সমস্যাগুলো শুনতে শুনতে আরেক দেশ থেকে ইউরোপের ফোন করেছে তার স্ত্রী অন্য সঙ্গে সম্পর্ক কায়ে করে ফেলেছেন কি করব ফের শানুজ আমি পাগল হয়ে গেছি ঘুমাতে পারছি না কি করি সব আমাকে বলে গতকালকে পত্রিকা রিপোর্ট আপনারা অনেকে পড়েছেন অনৈতিক সম্পর্ক বিবাহের বাইরে বিবাহিত লোকদের সম্পর্ক জেনাব্যাবিচার টাওয়ার সানুসে এই লন্ডনের ভিতরে শীর্ষে আছে বাসিন্দা মুসলমান বেশি কি পরিমাণে যাওয়ার জন্য এটা হচ্ছে আরেক দ্বিতীয় কারণ আর তারপরে প্রশ্ন করা হল ওয়াসু ইন আকাঈদ হলেন না আসল জান্ না কোন জিনিস মানুষকে জানলাতে বেশি করে নিয়ে যাবে হে রসুল্লাহুল হলুক চরিত্র সুন্দর চরিত্র বলতে আদব আখলাক মোয়ামলার লেনদেন আচার ব্যবহার সবগুলো চলে আসে আমরা অনেক সময় দেখি যে আমরা আচার ব্যবহারে একদম ভালো কোন আদব রক্ষা করতে পারিনা অল্পতেই রাগ হয়ে যায় কড়া কথা বলি মসজিদের জায়গা নিয়ে দরবার করি একজন আরেকজনের ভিতরে যেভাবে কথাবার্তা বলি ঝগড়া করি এগুলো কি ভালো চরিত্রের লক্ষণ তা আল্লাহ কি শুধু নামাজ চান আমাদেরকে সুন্দর মানুষ দেখতে চান সুন্দর আচার ব্যবহার চারিত্রিক মাধুর্য সুন্দর ব্যবহার একটি জান্নাতি দেওয়ার আমল এবং অন্য হাদিস এসেছে তোমাদের নেক আমলের মধ্যে সবচেয়ে বেশি নেকির পাল্লা ভারী করবে কোন আমলটা হসনল খোলক সুন্দর আচার ব্যবহার সুন্দর চরিত্র কাজে আল্লাহতালা যেন আমাদেরকে সুন্দর মুখের ব্যবহার আচার ব্যবহার ভালো ব্যবহার যেন আল্লাহ তালা বেশি করে করার তফিক দান করে এরপরে মেয়েদেরকে প্রতিপালন করা আদর করে যত্ন করে এই বিষয়ে সুন্দর হাজি সে বলা হয়েছে এটি জাননাতে যাওয়ার আরেকটি আমল মায় সারা জিল্লা তালা বলেন যে একজন মহিলা আমার কাছে আসছিলেন দুটো ইয়তিম বালিকা নিয়ে ছোট্ট মেয়েকে নিয়ে খুব ক্ষুধার্ত বলে যে আমার কাছে চাইলেন যে একটু খাবার দিবেন দুটো মেয়ে নিয়ে একদম অভুক্ত আছি। তো ঘরে কোনো কোনো রেওয়ায়তে তিনটি কোন কোনো রেওয়ায়তে একটি হাদিসের কথা আছে একটি একটি খেজুরের কথা কোনো কোনো রেওয়ায়তে তিনটি খেজুরের কথা তিনি যখন একটি রেওয়ায়ত আছে দুই ভাগ করে মেয়েকে দিলেন নিজে কিছু খেলেন না মেয়েদেরকে নিয়ে যে কন্যা দায়গ্রস্ত হয়ে যায় খাওয়ানোর নায় কিন্তু তারপরে বিরক্ত হয় না যত্ন করে পালন করে এই মেয়েগুলো তার জন্য জান্নাতের জাহান্নামের থেকে দিয়ার হয়ে যাবে কন্যা সন্তান হয়ে গেলে অনেকের মন খারাপ হয়ে যায় কন্যা সন্তানের আগুন থেকে বাঁচানোর জন্য দেওয়ান হয়ে যাবে তাদেরকে যত্ন করি আদর করে লালন পালন করি ছেলে মেয়ে মরে গেলে কি কষ্ট লাগে নবী করিম সাল্লি সাল্লাম হাদিসে বললেন যে কোনো ব্যক্তির যদি তিনটি সন্তান মরে যায় ছোট বয়সে তাহলে আল্লাহ তালা এই সন্তানগুলোকে নিয়ে যাওয়ার কারণে তাদের কষ্ট হয়েছে এবং সে সবর করেছে এই জন্য আল্লাহ তাকে দুটো সন্তান দুটো একটি যদি মা বাবা এর করে যে আল্লাহ কাছে পুরস্কার পাবো আল্লাহর যদি অভিযোগ না করি তাকে ফয়সলা মেনে নেই এ প্রসঙ্গে আরেক সাহাবি এরকম ছোট্ট বাচ্চা ইন্তিকাল করেছে সাহাবি খুব মানসিক কষ্টে আছেন তার চেহারা দেখে নবী করিম সাল্লা গেট দিয়ে যা সেই গেটে তোমার অপেক্ষায় আছে তোমার কাপড় ধরে টেনে তোমাকে জাননাতে নিয়ে যাবে সাহবুল আল্লাহ খাস রাসুল্লাহ এটা কি তার জন্যই শুধু পুরস্কার না আর কার অন্য কারো হলেও হবে যারই এরকম ভাবে মৃত্যুবরণ করে আল্লাহর করে সবার জন্য এই পুরস্কারে গর্বপাত হওয়া এই সন্তানটি মায়ের নারী ধরে টেনে জান্নাতে নিয়ে যাবে মা জন্য অনেক সুসংবাদ আছে জান্নাতে হওয়া আমার সময় শেষ আর দুই একটা বলে আমি নেমে যেতে হবে এবারে এক হাজি নবী করিম সালাম বলেন কোন ধরনের পুরুষ গুলো নবীরা জানাতে যাবেন সিদ্দিক যারা ইমাম দাদের খুব হাই লেভেলের তারাও জানলাতে যাবেন আর ফিল যানা আর কোন ব্যক্তি কোন তার ভাই শহরের আরেক প্রান্তে আছে বা আরেক গ্রামে আছে তাকে দেখতে যায় অনেক অনেকদিন খোঁজখবর ছিল না একটু খোঁজ খবর নিতে যায় অসুস্থ হয়ে গেছে কিংবা হয়তো বা তাকে দেখতে যায় এই দেখতে দেওয়ার কারণে এই তিনটি আমল এই আমলটার কারণে তোমাদের অনেক পুরুষরা জানলাতে চলে যাবে তারপরে বললেন আল্লাহ উকব বিনা এরকম ফিল যান না আমি কি খবরে দেবো তোমাদের কোন ধরনের মহিলা গুলো বেশি করে জান্নাতি হবে একটু আর পুরুষের কুলুয়া দিন ইদা বাতাউলিক যে ওই মহিলা তার ভিতরে খুব মায়া মমতা বেশি আছে নির্দয় মহিলা নয় দয়া মায়া মায়া মমতা ভালোবাসা বেশি এবং সন্তান নিতে পছন্দ করেন সন্তান বেশি হয়ে গেলে বিরক্ত হন না আর তিন নম্বর হচ্ছে যোগ্যতা কোন সময় যে স্বামীর সঙ্গে দুই কথা হয়ে যায় মন কষাকষি ঘটে যায় তিনি রাগ করেছেন কিংবা স্বামী রাগ করেছেন বা দন ধরনের মেয়েদের আগার আগে ঘটে গেছে কথাবার্তা বন্ধ রাতের বেলায় স্বামীর হাতটা ধরে বলে এই যে আমার হাতটা দিয়ে আপনার হাতটা ধরলাম যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে আমার প্রতি খুশি না হচ্ছেন ততক্ষণ আমি ঘুমাব না এরকম অনুরোধ করে এই মহিলা জান্নাতে চলে যাবে। একজন রুগীকে দেখতে যাওয়ার মধ্যে এত বা কোন দিনী ভাইকে দিনের উদ্দেশ্যে মহাব্বত করেন আল্লাহর ওয়াসে মহাব্বত করেন লোকটা দিন এই কারণে আপনার সঙ্গে তার এই দিনের কারণে মহাব্বত হয়েছে এমন লোকের দেখতে গেলে আদিসে এসেছে আর গ্রামে তার এক ভাই ছিল তাকে দেখতে গিয়েছেন আলহামদ রাজাতে হিমালয় কান তার রাস্তায় আল্লাহ একজন ফেরত থেকে বসিয়ে রাখলেন মানুষের সুরাতে না তুর তার কাছে আসা মাত্রই মানুষরূপ ফেরেস্তা জিজ্ঞেস করেন কোথায় রানা করছেন ভাই ওই গ্রামে দেখি নাই দেখতে অথবা অসুস্থ তার কাছে কিছু দেনা পানা আসে নাকি গেলে কিছু গিফট পাওয়ার আশা আছে কিছু হারিয়া পাবেন্লা কিচ্ছু না কোন দেনা পানা কিছু নাই ঘরে আনি আহাবু হফিল্লাহ আমি শুধু আল্লাহর বস্তে তাকে মহাব্বত করি এই কারণে দেখতে যাই তখন মানুষ রুপি ফিরে আল্লাহ আপনাকে ওই রকম মহব্বত করেন যেভাবে আপনি ওই ভাইকে মহব্বত করে দেখতে যাচ্ছেন ভেরি ফাইনাল হাদিফ এভাবে রুগী দেখার মধ্যে কত ফজিলা ফজিল যে ব্যক্তি সকালবেলা কোন দেখতে যায় সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা আল্লাহ ফিল্লাহ জন্মাতি এসে বলে যে তুমি এই রাস্তা যখন সে চলে কোনো ব্যক্তি কোন রুগীকে দেখার জন্য তোমার এই চলার পথ কতই না উত্তম কতই না ভালো হলো তা বাবু আনাল জানাতে জান্নাতে তোমার মঞ্জিল তুমি ফিক্স করে ফেলবে এসেছে রুগীর কাছে থাকে